জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ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 প্রিয় দর্শক বৃন্দ আমরা এই প্রসঙ্গে ধারাবাহিক দর্শ গ্রহণ করছি আমরা এর পূর্বে দুটি দর্শে তৌহের গুরুত্ব তাৎপর্য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 বরং এই কিতাবে লেখক রাহমা হুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন এবং অধ্যায় বেঁধে সেই বিষয়ে কোরআনুল করিমের আয়াত নিয়ে এসেছেন এবং তারপরেই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে যে হাদিস রয়েছে সেই হাদিসগুলি নিয়ে এসেছেন এরপরে কিছু তিনি সেই কোরআন ও হাদিসের কিছু ব্যাখ্যামূলক বা কিছু শিক্ষামূলক বিষয় তিনি তুলে ধরেছেন প্রিয় বন্ধুরা আসুন আমরা এই কিতাবত্যাও হেদের দশ শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম লেখক রাহমা হল্লা তিনি কোন শিরোনাম দিয়ে বাপ অধ্যায় বাঁধেননি তবে তিনি সর্বপ্রথমে যে আয়াত এবং এসেছেন সেগুলি হলো তাও এর মৌলিক বিষয়গুলিকে স্মরণ করে দিচ্ছে আলোচনা তুলে ধরেছেন সে বিষয়টি লেখক রাহেমাল তিনি সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছেন সে আয়াতটি হলো এই অর্থাৎ গোটা মানবজাতি এবং জিনজাতিকে আল্লাহ রাবুল আলমিন কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন সেই সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল সৃষ্টির রহস্য কি ছিল সৃষ্টির কি উদ্দেশ্য যে তারা পৃথিবীতে এসে বিশাল জনবসতি গড়ে তুলবে বা পৃথিবীতে এসে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 অর্থাৎ মানুষ একমাত্র আল্লাহ সুবাহ ছাড়া আর কারো আবাদত করবে না তার সাথে কোন নাম হলিদ প্রিয় বন্ধুরা আল্লাহ জাতি বা আমাদের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন আব্বাস মুফাসীন তিনি এ আয়াত তাফসির করতে গিয়ে বলছেন তারা আল্লাহ সুবাহ তৌহিদ একত্ববাদ বাস্তবায়ন করবে এ লক্ষ্যেই আল্লাহ সুবাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসান কে একটি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে সৃষ্টি করেছেন সেটি হচ্ছে তারা পৃথিবীতে এসে আল্লাহ রাখেন তাই তারা সবকিছুকে ভুলে গিয়ে একমাত্র সেই আল্লাহ সুবাহ হাতরে এই আবাদত করবে এজন্যই আল্লাহ সুবহানা হুয়া তালা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন আসলেই এ আয়াত আমাদেরকে তুলে ধরছে আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে এ আয়াত আল্লাহ রা আলমিনের তহিদ প্রতিষ্ঠা এটাই হল জিন ও ইনসানের সৃষ্টির মূল উদ্দেশ্য প্রিয় বন্ধুরা আসুন আমরা সেই তাউহিদকে ভালোভাবে উপলব্ধি করব সে তাওহিদ আমরা স্বীকৃতি দেবপূর্ণ এবং সে তাওহিদ আমরা নিজেরা পৃথিবীর বুকে বাস্তবায়ন করে আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা পাবো এরপরই লেখক রহেমা হুল্লাহ তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রব আলমিন সে আয় বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন সোরা আন্নাহালের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে জেন সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে তা আমরা বুঝলাম সেটা হলো তাও হিত প্রতিষ্ঠা এটাই হলো একমাত্র উদ্দেশ্য এখন আল্লাহ রবুল্লাহ আলামিন, রাসুলগণকে কেন প্রেরণ করলেন কি উদ্দেশ্য রাসুলগণ এসে পৃথিবীতে তারা তাদের কি উদ্দেশ্য কি দায়িত্ব পালন করবেন সেটাও আল্লাহ আলামিন আলমিন কোরআনুলকারিমি তুলে ধরেছেন আমরা যেমনইভাবে জানলাম যে মানুষকে আল্লাহ রাবুল সৃষ্টি করেছেন আল্লাহ তারা প্রতিষ্ঠা করবে শয়তানের প্ররোচনায় তারা তাওহেদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাওহিদের পথ থেকে তাদের পদস্খলন ঘটে যায় তারা আল্লাহকে ভুলে যায় আল্লাহর কাছে সেজদানা দিয়ে প্রতিমার কাছে সেজদা দেয় আল্লাহর কাছে সেজদা না দিয়ে পাথরের কাছে আল্লাহর সূর্যের জন্য অসংখ্য যুগে যুগে নবী ও রাসুলগণকে প্রেরণ করেছেন তাই নবী ও রাসুলগণের প্রেরণের মূল উদ্দেশ্য যেটি সেটি হলো মানুষকে তাওহিদের পথে ফিরিয়ে নিয়ে আসা এবং তাওহিদ বিধ্বংসী তাওহিদ বিনষ্ট করে এমন বিষয় থেকে মানুষকে দূরে রাখা এই আয়াতেই আল্লাহ সুবাহ আয়াতে স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন রাসুলদের কেন তিনি প্রেরণ করেছেন আল্লাহ বলেন উম্মাতির আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি তাদের দায়িত্ব ছিল মাত্র দুটি একটি হলো আনী আবুদুল্লাহ তারা তাদের কাউমকে জাতিকে অনুসারীদেরকে এ দাওয়াত দেন এই নির্দেশনা দেন যে আনী আবুদুল্লাহ তোমরা সব কিছুর বাদ দিয়ে একমাত্র আল্লাহ সুহান এবাদত করো একমাত্র আল্লাহ সুবাহ স্বীকার করো একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ হাত আল্লাহর কাছে ধর্ণ দাও একমাত্র আল্লাহ সুবাহ আলার কাছেই তোমরা মাথানত করো এটি হলো প্রথম উদ্দেশ্য এ তহিদের নির্দেশনা দেওয়া তহিদের শিক্ষা দেওয়া তাওহীদের দিকে দাওয়াত দেওয়াই হলো রাসুলদের প্রধান প্রথম কর্মসূচি দ্বিতীয় কর্মসূচি যেটি সেটি হলো তারা বলতেন ওয়স্তানিবু তাগুত আর তোমরা তাগুত থেকে বিরত থাকো তাগুত কি জিনিস তাগুতের ব্যাখ্যা আমরা সংক্ষিপ্ত ভাবে বলবো কুল্লু মাগুত আল্লাহ সুবাহনত দিয়ে যার আবাদত করা হবে সেটার নামই হলো তাগুদ প্রতিটি নবী রাসুলের লক্ষ্য উদ্দেশ্য ছিল তাদের দাওয়তে দুটি প্রথম হলো তারা মানুষকে আল্লাহ সুবাহের দিকে দ্বিতীয় হলো আল্লাহ সুবাহাল্লাহার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ সুবাহান তাল্লাহ তাদের প্রতি ক্রদান্বিত হয়ে যান আল্লাহ সুবাহন তাল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন জাহান্নামকে নির্দিষ্ট করে দিবেন এমন একটি কর্মে লিপ্ত হলে সেই কর্মের নাম হলো শির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 এরপরে তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন সেটি সুরা আল ইসরা বা বানী ইসরাইল বলে থাকে আমরা যেটি সেই আয়াত নিয়ে এসেছেন সেটি হলো তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ সুহান নির্দেশেই হল তার ফ্যসালাই হলো আমাদের জন্য అల్లా తఅబుదు ఇల్లా ఇయహ్ తంబరా ఏక్ మత్ర షై అల్లా ఖరా ఒన్నకరో అబాదత్ కర్బెనా ఏక్ మత్ర షై అల్లా సుబ్హానహు వ తాలా ఖరా ఒన్నకరో అబాదత్ కర్బెనా అల్లా తఅబుదు ఇల్లా ఇయహ్ తంబరా అబాదత్ కరోనా సుదు అబాదత్ కరో ఏక్ మత్ర తార్ జన్నే అర్తత్ కోనో ప్రతిమారా అబాదత్ నాయ కోనో పథరేర్ అబాదత్ నాయ కోనో మృతువ్యక్తిర్ আবার দেখা হবে আসসালামাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দো জান আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ दायित्व দেখুন আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ রসুলিল্লা বন্ধুরা একটু বিরতি গ্রহণ করে আবার ফিরে আসলাম আপনাদের সামনে বিরতির পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হল কিতাবের আমরা ধারাবাহিক দর শুরু করেছি লেখক রাহেমাহ তিনি সর্বপ্রথমেই তাওহেদ এর গুরুত্ব তাৎপর্য বোঝাতে গিয়ে বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন সে আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম সোরাবানি ইসরায়েলের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওকাদা রব্লা إلا إياهو إذا كان أمرأة أكثر جينة نوارتشة تكره جي أبادتر جنة الله رب العالمين سيشت كورة شي أبادت كنك بوله أبادتر پوري جوي أبادتر پوري جوي ديتيجي بغو إمام قون تراجش مستو پوري جوي ببهار كورة جمعن إمام ابن تيميا رحمه الله شيخ الإسلام ابن تيميا رحمه الله أبادتر پوري جوي ديججن تنبولجن العبادتو هي اسم جامع لما يحبه الله من الأقوال والأفعالي আকবাহেরাওয়াল বা আটেনা যে আবাদত হলো একটি ব্যাপক নাম মূলত এমন সব বিষয়গুলিকেই আবাদত বলা হয় যেগুলিকে আল্লা রাবুল্লা আলমিন পছন্দ করেন চাই সেগুলি বাচনিক হোক অথবা করণিক হোক প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক তাহলে যেগুলি মানুষ মৌখিকভাবে বলে থাকে মানুষ যেগুলি শারীরিক অর্থনৈতিকভাবে করে থাকে এবং সেগুলি প্রকাশ্য হতে পারে বা অপ্রকাশ্য হতে পারে सबगुली जो आल्ला सुबहानाह एगुलि पसंद करें तो नाम अबदत अतएवराक्षिप्त बोलते परिजे कुरआन एवं सुन्नार आलो के इसलमेज विषयगली बला विषयगली निषेध कराए सेगुलिथ थर नाम अबादत अतएव इसलमर सकल विषय जगह कुरान सन्न करते बला হোক মুখ দিয়ে আমাকে বলতে বলা হয়েছে ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আবাদত আর এই আবাদত হতে হবে যেমন আল্লাহ রবী আলমিন বলছেন যত রকমের সেটি হলো একমাত্র আল্লাহ সুবহানা হাত আলার জন্য অতি আল্লাহ সুহানা হাতের সাথে তোমরা অন্য কোনো ইলাহ অন্য কোনো মত না নির্ধারণ করে নিও না বলতে পারি যে কোরআন এবং সন্ন্যার আলোকে যে সমস্ত বিষয়গুলি করার যেভাবে যেই সমস্ত বিষয়গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে চাই সেগুলি বাচনিক হোক চাই সেগুলি শরীরের মাধ্যমে দৈহিক হোক অথবা অর্থনৈতিক হোক এবং সেগুলি চাই প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ হোক এই সবগুলির নাম হলো আল্লাহ তার হবে আল্লাহ ইয়াহু তোমাদের রবের নির্দেশ যে তোমরা একমাত্র তার ছাড়া আর কারো আবাদত করবে না আমাদের সকল প্রকার আবাদত সব সময় সম্পাদন হতে হবে আল্লাহ সুবাহর জন্যে আর এই আবাদন যখন আল্লাহ সব তালাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করা হয় এরই নাম হল শির জন্য লেখক রাহমহ তিনি পরে আরেকটি আয়াত এসেছেন যে আয়ত্ত গুরুত্বপূর্ণ আলমিন ৩৬ নম্বর আয়তা বলছেন ওয়া আবুদুল্লাহ আল্লাহ রবাহিনেসাই এ আয়তে বলছেন ওয়া আবুদুল্লাহ আল্লাহ সুবাহ আবাদত করো সাথে সাথে আল্লাহ রব আলমিন আরেকটি নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া থেকে তিনি বাধা দিচ্ছেন ওয়ালা তুসির কু বিহি সাইয়া আল্লাহ সুবাহর সাথে কাউকে শরিক করো না তাহলে দুটি বিষয় আসলে দুটি বিষয়কে আল্লাহ রবীলিন নিয়ে এসেছেন যেমন আগে আমরা সুরানের আয়াতে জেনেছি আল্লাহ রব্লা আলমিন রাসুলদের প্রেরণ করেছেন দুটি বিষয়কে দিয়ে হলো আল্লাহ রবাহিনের নির্দেশ দিয়েছেন সাথে সাথে মানুষ যে অপকর্মে যেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে তার আবাদত বাতিল হয়ে যায় সেটি হলো শের এজন্যই জন্যই ওয়স্তানি বুদ্ধ রাসুলগন সবসময় তারা শেরক থেকে বাধা দিতেন ঠিক ভাবে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন ওয়াবিদুল্লাহ तुम्हारा सुबह करो सुबह सठीकते शे शेर थे सुबहानी का अंशी स्थापन कराजमिन साथ तुम्हारा अल्लाह सुबहानी का शरिक करो ना যদি তারা সেরকে লিপ্ত হয় তাদের জীবনের যত আবাদত রয়েছে সব আবাদত গুলি মুহূর্তের মধ্যে সেগুলি বাতিল হয়ে যাবে তাই আল্লাহ সুবাহর কাছে যে আমরা আবাদত করে থাকি সেই একমাত্র এবাদত করতে হবে তার আর এই আবাদতগুলিকে যদি আমরা সঠিক রাখতে চাই এ আবাদতগুলিকে যদি আমরা সার্থক করতে চাই এ আবাদতগুলিকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের কি বিরত থাকতে হবে এ এবাদত বিধ্বংসী বা এ তাওহেদ বিধ্বংসী সেই শের এ অপরাধ থেকে জঘন্যতম অপরাধ থেকে কারণ যখনই আমরা শেরকে লিপ্ত হয়ে যাবো তখনই আমাদের জীবনের সব আবাদতগুলি মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যাবে সেগুলিকে কোনোভাবে ধরে রাখা সম্ভব হবে না অপরাধ সেই জঘন্যতম অপরাধে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের জন্য সেই আখেরাতের জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহার নাম আমাদের জন্য নির্ধারিত করে দিবেন অবধারিত করে দিবেন أبنى الدنيا أو آخراتي شب شهد جو الله رب العالمين بندكر ديبن الله رب العالمين بولتين إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما أواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله جاء الله رشات الشرك لبتحاي ونشي استبونا جاء لبتحاي فقد حرم الله عليه الجنة যে জান্নাত পাওয়ার জন্য রাত দিন সলা তদায় করেছে বহু অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছি জীবনে বহু শ্রম স্বীকার করেছি এবং আমার জন্য আল্লাহ সুবহান্নাম নির্ধারণ করে দিবেন ওমা আর ইম জাতির জন্য আল্লাহ রব আলিন ও পরকাল কোন দিবেন না। আমাদের যে শুধু আমরা অবাদতেই করব আর শের থেকে বিরত থাকার চেষ্টা করব না তাহলে আসলেই আমরা সফলকাম হতে পারবো না আমরা কৃতকার্য হতে পারবো না কোন দিক দিয়ে দেখা গেছে যে আমরা বিশাল শেরকে হয়তো লিপ্ত হওয়ার কারণে বাতিল করে ফেলেছি এবং আমাদের জন্য হারাম হয়ে গেছে এবং যাহার নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে তাই আসুন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের এই নির্দিষ্টটি ভালোভাবে খেয়াল করতে হবে অর্থাৎ আবাদত করব একমাত্র আল্লাহ সুবাহর জন্য এবং সাথে সাথে আল্লাহ সুবাহান যেন রকমের আমরা শেরকে লিপ্ত না হই ইনশা আল্লাহ শেরক সম্পর্কেও আমাদের সামনে বিস্তারিত আলোচনা আসবে কিতাবত্তাউ হেদের আলোকে আমরা সেখানে শেরকের যাবতীয় পরিচয় আমরা জেনে নেবো সে অনুযায়ী শের থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব।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 আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কাউকে আর শ্রেষ্ঠ বলবো না আল্লাহ ছাড়া কাউকে রব বলবো না আবার যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে দিতে তাহলে আসলে আমি উপর নেই আমি শেরকের সমুদ্রে যেন আমি হাগুডু খাচ্ছি তাই প্রিয় বন্ধুরা হ্যাঁ আমরা তাউহিদ ভালোভাবে বোঝার চেষ্টা করি এরপরে আরেকটি সুন্দর আয়াত লেখক রহমাহল তিনি এখানে নিয়ে এসেছেন সে আয়াতটি হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ সাল্লাম আলামিন বলছেন তুমি বলে দাও তাদেরকে বলো যা আসো তোমরা সকলেই কি কাজে আসো কোন দিকে আচলু মা হরমা আলাইকুম। তোমাদের রব তোমাদের জন্য যেগুলি হারাম করে দিয়েছেন সেই হারামক বিষয়গুলি আমি তোমাদেরকে পাঠ করে শোনাই আসো সে বিষয়গুলি কি সেই বিষয়গুলি হলো যে তোমরা সেই আল্লাহ সুবাহর সাথে কোন শির করবে না কারণ ইসলামে তাহলে দুটি বিষয় একটা হলো নির্দেশচক বিষয় আরেকটা হলো নিষেধসূচক বিষয় নির্দেশসূচক বিষয়গুলির মধ্যে সবচেয়ে বড় নির্দেশ प्रथम निर्देश जी तुम्हारा निषेध सूचक विषय से मध्य सब चे बड़ो और जघन्यतम जे जेटा अली शेर इसल्लाबीन बोल যে তুমি বলো যে আসো তোমরা আমি তোমাদেরকে তোমাদের রব যেগুলি হারাম করে দিয়েছেন সেগুলি আমি তোমাদেরকে থেকে সেগুলি কি আল্লাহ তুশ্রিক যে তোমরা আল্লাহ সুবাহর সাথে কোন রকমের শের লিপ্ত হবে না তার সাথে কোন রকমের শের করবে না চাই সেই শের রুব ক্ষেত্রে হোক আল্লাহ সুবাহানা হাত তার কোনো অংশীদার দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহান শরিক করা হোক অথবা আসমা ও সিফাত আল্লাহ সুবাহানার যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলীগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে তার সাথে শির করা হোক সকল দিক থেকে নির্ধারণ করে নেওয়ার জন্য একটি অপরাধে যথেষ্ট সেটি হলো আল ইশরাক বিল্লাহ শের আকবারে লিপ্ত হওয়া প্রিয় দর্শক তাই আসুন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এত বর্ণনা এসেছে من حجه تين جن জীবনের শেষ উপদেশেই রেখে চলে গেছেন সেই উপদেশেই হলো এই এজন্য প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যেটি ইমাম من اراد ان يغذر الى وصيه محمد صلى الله عليه وسلم فليقر قوله تعالى, قول تعالى قل تعالوا اتلو ما حرم ربكم عليكم الى قوله وان هذا صراط مستقيم অর্থাৎ সুরা আনামের একান্ন থেকে তিপান্ন নম্বর আয়াত আসুন আমরা তাহলে এ আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাবতীয় বিষয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহ তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং তার সাথে শের করা থেকে বিরত থাকবো এ অধ্যায়ের বাকি অংশ ইনশা আল্লাহ আমরা পরবর্তী দর্শে সেগুলি শুনবো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের উপর তাহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন شيرك تكبرت تحكر توفيق دان قرون آمين وآخر الدعوة نان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته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 and country your residence. Join us every Saturday and Tuesday this Ramadan at 12.30 p.m. Saudi time and 3 p.m. India time.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 বাংলা মানবতা সমাধান